আয়ুষা রদে আলাহ হতে বর্ণিত তিনি বলেন এক রাতে উম্মাহতুল মমিনিন সাউদা বিনতে জামা রদাহু তাল্লাহা কোনো কারণে বাইরে গেলেন উমা রদাহু তালাহ তাকে দেখে চিনে ফেললেন তিনি বললেন আল্লাহর কসম হে সাউদা তুমি নিজেকে আমাদের নিকট হতে লুকাতে পারি এতে তিনি নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট ফিরে গেলেন এবং উক্ত ঘটনা তার কাছে বললেন তিনি তখন আমার ঘরে রাতের খাবার খাচ্ছিলেন এবং তার হাতে গোস্ত আল্লাহ একখানা ছিল। এমন সময় তার কাছে ওয়াহি অবতীর্ণ হল ওয়াহি শেষ হলে নবী সাল্লু আলিয়াসাল্লাম বললেন আল্লাহ তালা প্রয়োজনে তোমাদেরকে বাইরে যাবার অনুমতি দিয়েছেন